শাইখ আহমদ মুসা জিবরীর তাফসীর সিরিজের বাংলা অডিওবুক সিরিজ পরিবেষ্টিত হচ্ছে মুবাশিরিন মিডিয়ার সুর জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া গত পর্বে আমরা দেখেছিলাম উসুলা সালাস লেখক এলমকে সংজ্ঞায়িত করেছেন তিনটি বিষয়ের মাধ্যমে আল্লাহর ব্যাপারে জ্ঞান নবী মুহাম্মদ সাল্লাসাল্লামের ব্যাপারে জ্ঞান এবং দিন ইসলামের ব্যাপারে জ্ঞান আমরা আলোচনা করেছিলাম মা আরেফাতুল্লাহ বা আল্লাহকে জানার ব্যাপারে আজ আমরা আলোচনা করব অলমের সংজ্ঞার অন্য দুটো অংশ নিয়ে মা আরিফাতুল্লাহর পর লেখক বলেছেন অর্থাৎ এলমের আরেকটি অংশ হল আপনাকে অবশ্যই নাবী মুহাম্মদ সাল্লু আলি সাল্লামকে চিনতে হবে তাঁর সম্পর্কে জানতে হবে নাবী সাল্লু আলিমকে চেনা হল এলম এটি হল সেই জ্ঞান যার কারণে রসুল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লাম যা কিছু এনেছেন এবং যা কিছু আমাদেরকে জানিয়েছেন কোনো ব্যক্তি তা নির্দিধায় মেনে নেয় তিনটি মৌলিক নীতি নিয়ে আলোচনার সময় আমরা এই বিষয় নিয়েও ইনশা আল্লাহ বিস্তারিত আলোচনা করব নাবী মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লাম যা কিছু আমাদের জানিয়েছেন তার সব কিছুই আপনাকে সত্য বলে স্বীকার করতে হবে এবং আপনাকে সেটির সত্যায়ন করতে হবে আপনি বাধ্য এই বিষয়ে নাবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে জানার অর্থ হল তার যে কোনো আদেশের অনুসরণ করা এটি হল নবী মোহাম্মদ সাল্লু আলাইস্লামকে চেনার অর্থ যা কিছুর ব্যাপারে তিনি আমাদের নিষেধ করেছেন আপনাকে এবং আমাকে সেগুলো এড়িয়ে চলতে হবে যা কিছুর ব্যাপারে তিনি আমাদের অনুৎসাহিত করেছেন সেগুলো আমাদের ছেড়ে দিতে হবে যে নাজিলকৃত আইন সহ তিনি প্রেরিত হয়েছেন সেই আইন দিয়েই আপনাকে বিচার করতে হবে আল্লাহর যে কোনো বিচার ও রাসুল উস্লামের যে কোনো নির্দেশের ব্যাপারে আপনাকে সম্পূর্ণভাবে হতে হবে। হবে কেবল তাদের মেনে না বরং আপনার জন্য যা সম্পূর্ণ নির্ধারিত হয়েছে তাদের পক্ষ থেকে তা নিয়ে আপনাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট হতে হবে নাবি মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের ব্যাপারে জ্ঞানের অর্থ হল এ সত্য জানা যে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল नबी मोहम्मद करो तब अनुसरण करो আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের গুণাহ গুলো ক্ষমা করবেন এর একটি অবশ্যই পদাঙ্ক অনুসরণ করতে হবে আপনাকে নবী মোহাম্মদ সাল্লাহ আনা বাণী বিশ্বাস করতে হবে তার দেয়া নির্দেশ মেনে চলতে হবে তার আনা হৃদায়তের অনুসরণ করতে হবে কেন কারণ আল্লাহ আল্লাহরিয়াকে জানা এবং হৃদায়ত পাওয়ার একমাত্র মাধ্যম হল রাসুল সাল্লাইকে যেসব বিধিবিধান হুকুম আহকাম অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে তা আমরা নবী মুহাম্মদ সাল্লু আলিহাস্লামের মাধ্যমেই পেয়েছি তাই নবী মুহাম্মদ সাল্লাহু আলি স্লামকে চিনতে হবে তার ব্যাপারে আমাদেরকে জানতে হবে সুতরাং অর্জনের জন্য নবী ব্যাপারে জানা হল ঐসব জ্ঞান অর্জন ও উপলব্ধি করা যার মাধ্যমে যে হৃদায়ত সহ রসুল্লাহ আমাদের কাছে পাঠানো হয়েছিল আপনি তা গ্রহণ করতে পারেন তার উপর ইমান আনা তার আদেশ নিষেধ মেনে চলা মূলত এটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে বলেছেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু অতএব আপনার রবের কসম তারা মুমিন হবে না যতক্ষণ না নিজেদের মধ্যে বিবাদের ব্যাপারে আপনাকে বিচারক নির্ধারণ করে তারপর আপনি যে ফাইসালা দিবেন সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামকে কি শুধু পারস্পরিক মতবিরোধের ক্ষেত্রে বিচারক হিসেবে গ্রহণ করার কথা বলা হয়েছে আয়াত কি এখানেই শেষ হয়ে গেছে না সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যে কোনো নির্দেশ সম্পূর্ণ সমর্পণের সাথে গ্রহণ করতে আপনি বাধ্য তার নির্দেশ গ্রহন করা ও আপনার হবে. একান্ন নাম্বার আয়াতে বলা হয়েছে মুমিনদেরকে যখন তাদের মাঝে ফায়সালা করার জন্য আল্লাহ ও তার রাসুলের দিকে ডাকা হয় তখন মুমিনদের উত্তর তো এই হয় যে তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম আর তারাই সফলকাম। যখন আপনি মানুষকে বলেন এই হল কুরআনের বক্তব্য এই হল হাদিসের দলিল দেখুন আল্লাহ এই ব্যাপারে এটি বলেছেন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম এ ব্যাপারে এটি বলেছেন কিছু মানুষ বলবে না এসব কথা আমাদের জন্য প্রযোজ্য না অথবা তারা বলবে এ কথাগুলো আমাদের নিয়ে না বা এই কথাগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই অথবা তারা বলবে আসলে এই কথাগুলোর অর্থ এরকম না এগুলোর অর্থ অন্য কিছু এভাবে তারা আল্লাহ সুবাহ ও তাঁর রসুল সাল্লাহ আলিয়া কথাকে এড়িয়ে যাবার জন্য লক্ষ কোটি অজুহাত বের করবে কিন্তু আল্লাহ সুবাহনত বলছেন মুমিন হলো তারাই যারা বলে সামি আয়না ও আত আমরা শুনলাম এবং মানলাম কথা বলা হলে যারা বলে আমরা সুরা তেষট্টি নাম্বার আয়তে আল্লাহ সুবাহ কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে তাদের উপর ফিতনা নেমে আসবে কিংবা তাদের উপর নেমে আসবে ভয়াবহ শাস্তি ফিতনা ওই ফিতনার ব্যাপারে সতর্ক হও হোসাল আলাই আদেশের অবাধ্য হলে যা তোমাদের উপর আপতিত হবে কোন ফিতনা কি ধরনের ফিতনার কথা বলা হচ্ছে এই আয়াতের তাফসিরে ইমামদের অনেকেই বলেছেন এখানে ফিতনা অর্থ হল শির্ক नबी मुहम्मद सलिमर अबाध हवा अपना के दिखे नहीं जाए नबी मुहम्मद सल अल्लमर पक्ष किस्वीकार करें अथवादी नबीर सुन्ना बद दिए मानुषिभित व्याख्या किंबा मानुष रचित दर्शन आदर्श किंबा बुलिर भरोसा करें जी अपनी रसुल्लाह सल्लाहमें सुन्ना के अवहेला करें अथवा काटछाट करेंटना के ध्वसर दिखे नहीं जाए शेष पर्त श पतित हबें परवर्ती पॉन्ट ईल्बा ज्ञान तृतय अंशी हल इसलम सम्पर्कें जाना যেমনটি লেখক বলেছেন অর্থাৎ কে জানা নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে জানা এবং ইসলামকে জানা শাব্দিক ভাবে ইসলাম শব্দের অর্থ হল সমর্পণ করা যেমনটা আমরা আগে বলেছি দৃষ্টিকোণ থেকে ইসলাম অর্থ আল ইস্তম সাথে আল্লাহ সমর্পণ পূর্ণ আনুগত্যের সাথে আল্লাহর প্রতি দাসত্ব স্বীকার করে নেয়া শির্ক এবং মুশ্রিকদের প্রত্যাখ্যান করা এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করাই হল ইসলাম এগুলো হল ইসলামের শর্ত এবং রেখা। এটি হল ইসলামে বিশ্বাস করার সংজ্ঞা আয়াত আছে যেখানে আল্লাহ পূর্ববর্তী সুবর্তীল্লা এবং তাদের আল্লাহ শরিয়ার প্রতি সমর্পিত হবার কথা আমাদের জানিয়েছেন এবং আল্লাহর প্রতি তাদের সমর্পণকে বোঝানোর জন্য কোরআনে ইসলাম শব্দটি ব্যবহৃত হয়েছে আলহিমসাল্লা তুয়া ইব্রাহিম আলাইস্লামের ব্যাপারে বলা হয়েছে মুসলিম বানান এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের এবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল বাক একশো আটাশ লেখক বলছেন আপনাকে অবশ্যই ইসলামকে জানতে হবে আর ইসলাম ইব্রাহিম আলাইস্লামের দিন পার্থক্য হল মুহাম্মদ সাল্লু আলি সাল্লামের আগমনের পর তাঁর উপর নাজিলকৃত বিধিবিধান হুকুম ও নীতিগুলোর মাধ্যমে পূর্ববর্তী সকল ধর্মকে রহিত করা হয়েছে মুসা আলাইলামের সময়কার ইহুদিরা ছিল মুসলিম ঈসা আলা খ্রিস্টানরা ছিল মুসলিম তারা ঈসা আলা শিক্ষার প্রতি নিজেদের সমর্পণ করেছিল মনে রাখবেন আমরা এখানে তাদের কথা বলছি যারা মুসা এবং ঈসা আলাহি সালসাল্লামের সময়ে পরিপূর্ণভাবে তাদের অনুসরণ করেছিলেন অর্থাৎ যারা ইমান এনেছিলেন আমরা তাদের কথা বলছি বর্তমানের যেসব ইহুদি ও খ্রিস্টান আছে তারা যদি আসলেই মূসা এবং এইসা আলাহিসাল্লামের প্রকৃত অনুসারী হতো তবে তারা কুরআনে যা আছে তার অনুসরণ করত এবং যা কিছু মোহাম্মদ সাল্লাই্লাম তাদের অনুসরণ করতে বলেছেন তা নির্দ্বিধায় মেনে চলত যদি তারা সত্যিকারভাবেই তাদের ধর্মে বিশ্বাস করত তাহলে নবী মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম যা কিছু এনেছেন তারা তার সব কিছুর অনুসরণ করত एट स्पष्ट सत्य ए सन्देह नहीं मडार्निस्ट जरा इंटरफेथ अर्थात ধর্মীয় সংহতি ইত্যাদির কথা বলে মুসলিম করেছেন না তারা নিজেদের খেয়াল খুশিকে জায়েজ করার জন্য আল্লাহ সুবাহ আয়াতের বিকৃত অর্থ করে আল্লাহ সুবাহানহু তালা সুরা আল বকার বাষট্টি নাম্বার আয়াতে বলেছেন নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইহুদী খ্রিস্টান ও সাবিন হয়েছে যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের তাদের জন্য পুরস্কার প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তো তারা এই আয়াত উল্লেখ করে বলে দেখো আমরা সবাই ভাই ভাই দেখো আল্লাহ বলেছেন ইহুদীয় খ্রিস্টানরাও আমাদের সাথে জান্নাতে যাবে এই আয়াতে কথা বলা হচ্ছে, যারা তাদের সময়কালে হাকের উপর ছিল অর্থাৎ যারা মুসা আলাহ ইসলামের সময় হকপন্থী ছিল যারা আইসা আলাহি ইসলামের সময় হকপন্থী ছিল এই আয়াতে সেই সব লোকদের কথা বলা হচ্ছে আমাদের বর্তমান সময়ে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নবুয়াতের পরে যদি মূসা এবং ঈসা আলাইস্লামের কোনো সত্যিকারের অনুসারী থেকে থাকে তবে তারা তাদের এবং মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করবে যদি তারা আসলেই মূসা ও ইসার অনুসারী হয়ে থাকে তবে তারা নবী মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে বাস্তবতা হলো আল্লাহর কাছে শপথ করেছিলেন যদি জীবদ্দশায় মুহাম্মদ সাল্লাহ আলাই আগমন ঘটে তবে তারা মুহাম্মদ সাল্লাহু আলাইস্লামের উপর ইমান আনবেন এবং তার অনুসরণ করবেন এটি ছিল তাদের নবী হওয়ার পূর্ব শর্ত যদি তাদের জীবৎ দশায় রসুল উল্লাহ সাল্লাহ আলিহ্লাম প্রেরিত হন তবে তারা পর্যন্ত বাধ্য ছিলেন নাবী মোহাম্মদ সাল্লাহ আলিহাল্লামের অনুসরণ করতে তাদের জন্যই ছিল এই শর্ত তাহলে তাদের উন্নতের জন্য অবস্থা কিরকম চিন্তা করুন মুসা এবং আইসা আলহিমসাল্লাহু আসাল্লামের সময়কালেই যদি মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম আসতেন তাহলে মুসা এবং আইসা আলাইহিমুসাল্লাম বাধ্য ছিলেন তার অনুসরণে আর তাদের দুজনের হাজার পর আজও তাদের উম্মা নামের কাছ থেকে নিয়েছেন আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ ইমরানের একাশি নম্বর আয়াতে বলেন আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গিকার নিয়েছেন আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমা দিয়েছি অতপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রাসুল তোমাদের কাছে আসবে তখন অবশ্যই তোমরা তার প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে আল্লাহ বললেন তোমরা কি স্বীকার করেছো এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ নবীরা বললেন আমরা স্বীকার করলাম আল্লাহ বললেন তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম এ শপথ করতে হয়েছে যে মুহাম্মদ তার অনুসরণ করতে হবে এটি রাসুলদের জন্য বাধ্যতামূলক ছিল তাদের নিজেদের জীবৎ দশাতেই তাহলে আজকে ব্যাপারটা কেমন হবার কথা এটি হল ইসলামের উপর ইমান আজকের খ্রিস্টান ও ইহুদিরা মুসলিম না मुस्लिम हल्ही जरा आल्ला नबी मुहम्मद सोल्लाम विश्वास करीसाइसा विश्वास अंश हल ये उम्मा के बोले आल्ला तर शपथ कर मुहम्मद सल्लाहअसल्लम प्रेरित हम तर अनुसरण कर ग्रहण करार আল্লাহ সুবাহুর আনে সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে বলেছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহ নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম আর যারা ইন্টারফেস ডায়ালগ বা আন্তধর্মীয় এসব জিনিসে বিশ্বাস করে এই আয়াত হল তাদের জন্য মিনাল আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে কখনো তার সেই দিন কবুল করা হবে না এবং আখিরাতে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলী ইমরান আয়াত পঁচাশি ইসলাম হল সেই ধর্ম যা আল্লাহ এই উম্মার জন্য নির্ধারিত করেছেন এবং এ হল এই উম্মার জন্য সব সম্মানের চেয়ে বড় সম্মান আলিয়া আকমাল তুলি ও ইসলামা দিনা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম ইসলামকে সুরা আলমা আয়াত এ থেকে বোঝা যায় যে আপনাকে ইসলামেই বিশ্বাস করতে হবে ইসলামে বিশ্বাস করা আল্লাহর মনোনীত একমাত্র দিন হলো ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হল ইসলাম এটি বিশ্বাস করা বাধ্যতামূলক ইসলামকে জানার অর্থ হলো যেসব কাজ করা আবশ্যক সেগুলো সম্পর্কে জানা মানিস ইসলামের স্তম্ভ হলো পাঁচটি শাহাদা দেয়া সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাই আল্লাহ রাসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত দেয়া রামাদান মাসে রোজা রাখা আর সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাওয়া এগুলো কেবলমাত্র ইসলামের যেসব আমল আছে সেগুলোর বিষয় না বরং ইসলামে আমলের যে মূলনীতি আছে সেগুলোরও বিষয় इसलमे अमल समूह भित्ती की सेना सेगुलर प्रति आत्मसमर्पण करा सेगुलर अनुसरण अन कराओमाम अंश देखल लेखक अलमेर संज्ञा दिए अलम हलो आल्ला सुबहानाह नबी मुहम्मद सल्लासम के जाना आल्ला दीन के जाना আমরা এগুলো নিয়ে সংক্ষিপ্তভাবে এখানে আলোচনা করলাম কারণ যখন আমরা দিনের তিনটি মৌলিক নীতি নিয়ে কথা বলবো তখন আমরা এই তিনটি বিষয় নিয়ে আবারও আলোচনা করব কবরে তিনটি বিষয় প্রশ্ন করা হবে এগুলোই হল উসুলা তিনটি মৌলিক নীতি যেটা নিয়ে আমাদের মূল আলোচনা এখানে আমরা সংক্ষিপ্ত এগুলো নিয়ে আলোচনা করলাম কারণ লেখক রিলকে এ তিনটি বিষয়ের মাধ্যমে সংজ্ঞায়িত করেছেন বাংলা সিজির পরবগুলো শুনতে ভিজিট করুন মুবশি মিডিয়ার ফেসবুক পেজ ডবসবুক ডল্যা